উম্মু হাবিবাহিন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম হ্যাঁ আল্লাহ রসুল আপনি আমার বোন আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করুন নবী সাল্লাম বললেন তুমি কি এটা পছন্দ করো তিনি উত্তর করলেন হ্যাঁ এখন তো আমি আপনার একক স্ত্রী নই এবং আমি চাই যে আমার বোনও আমার সঙ্গে উত্তম কাজে অংশীদার হোক তখন নবী সাল্লু আল্লাহ উত্তর দিলেন এটা আমার জন্য হালাল নয় আমি বললাম আমরা শুনতে পেলাম আপনি নাকি আবু সালামার মেয়েকে বিয়ে করতে চান তিনি বললেন তুমি বলতে চাচ্ছ যে আমি উম্মু সালামার মেয়েকে বিয়ে করতে চাই আমি বললাম হাঁ তিনি বললেন যদি সে আমার প্রতিপালিতা কন্যা না হতো তাহলেও তাকে বিয়ে করা হালাল হতো না কেননা সে দুধ সম্পর্কের দিক দিয়ে আমার ভাতিজি কেননা আমাকে এবং আবু সালামাকে সুয়াইবা দুধ পান করিয়াছে সুতরাং তোমরা তোমাদের কন্যা ও বন্দেরকে বিয়ের জন্য পেশ করো না উরুহ তালন বর্ণনা করেন সুয়াইবা ছিল আবুল আহাবের দাসী এবং সে তাকে আজাদ করে দিয়েছিল এরপর রসুলুল্লা সাল্লু আল্লাহ সাল্লামকে দুধ পান করায় আবুল আহাব যখন মারা গেল তার একজন আত্মীয় তাকে স্বপ্ন দেখল যে সে ভীষণ কষ্টের মধ্যে নিপতিত আছে তাকে জিজ্ঞেস করলো তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে আবুল আহাব বলল যখন থেকে তোমাদের হতে দূরে আছি তখন থেকে ভীষণ কষ্টে আছি কিন্তু সুয়াইবাকে আজাদ করার কারণে কিছু পানি পান করতে পারছি